ৌ লহুমা ফিস আতিমা ফিল জল্লীফ ইয়ালুমা বই না হিমা খলফ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 মহান আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি চিরঞ্জীব সর্বসত্ত্বার ধারক তাকে তন্দ্রা ও নিদ্রায় স্পর্শ করতে পারে না আসমানসমূহ সমূহ ও জমিনে যা কিছু আছে সবই তার এমন কে আছে যে তার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করবে তাদের সামনে ও পিছনে যা কিছু আছে তিনি তা জানেন আর যা তিনি ইচ্ছে করেন তাছাড়া তার জ্ঞানের কোনো কিছুকেই তারা পরিবেষ্টন করতে পারে না তার আসন আসমান সমূহ ও জমিনকে পরিবেপ্ত করে আছে আর আসমান ও জমিনের রক্ষণাবেক্ষণ তার জন্য কষ্টকর নয় আর তিনি সুউচ্চ সুমহান হাদিস শরীফে বর্ণিত আছে রসুলুল্লা সাল আলহ্লাম বলেছেন যে ব্যক্তি সকালে তা পাঠ করবে সে বিকাল হওয়া পর্যন্ত আর যে ব্যক্তি বিকালে তাহম আহাদ বলুন তিনি এক এবং তাকেও কেউ জন্ম দেয়নি তার সমতুল্য সমকক্ষ কেউ নেই মূ শব্রীমাখ ও শব্রী গোসি ইগ ও কবে ওম্যু শিন কদ ও শব্রী হি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 আর বিশলাহীন ওসিল খাস বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের মানুষের অধিপতির মানুষের ইলাহের কাছে আত্মগোপনকারী দাতার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিন্দির মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে এসেছে সকালে ও বিকালে এই তিনটি সূরা অর্থাৎ সুরাতুল ইখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাচ তিনবার করে পাঠ করবে এটাই তার সবকিছুর জন্য যথেষ্ট হবে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 আমরা সকালে উপনীত হয়েছি অনুরূপ যাবতীয় রাজত্ব সকালে উপনীত হয়েছে আল্লাহর জন্য সমদৈ প্রশংসা আল্লাহর জন্য একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই তার কোনো অংশীদার নেই রাজত্ব এবং প্রশংসা তারই তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। বান হে আমার প্রতিপালক এই দিনের মাঝে এবং এরপরে যা কিছু কল্যাণ আছে আমি আপনার নিকট তা প্রার্থনা করছি আর এই দিনের মাঝে এবং এরপরে যা কিছু অকল্যাণ রয়েছে আমি তা থেকে আপনার নিকট আশ্রয় চাচ্ছি হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই অলসতা ও খারাপ বার্ধক্য থেকে হে আমার প্রতিপালক আমি আপনার কাছে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 হে আল্লাহ আমরা সকালে উপনীত হয়েছি আপনা কি সাক্ষী রাখছি আরও সাক্ষী রাখছি আপনার আড়স বহনকারীদেরকে আপনার ফেরিস্তাগণকে ও আপনার সকল সৃষ্টিকে যে নিশ্চয়ই আপনিই আল্লাহ আপনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই আপনার কোন অংশীদার নেই আর মোহাম্মদ সাল আলহি ও সাল্লাম আপনার বান্দা ও রাসুল সোহাই বোহারিতে বর্ণিত রয়েছে যে ব্যক্তি সকালে অথবা বিকালে তা চারবার বলবে আল্লাহ তাকে আগুন থেকে মুক্ত করবেন যে নিয়ামত আমার সাথে সকালে উপনীত হয়েছে অথবা আপনার সৃষ্টির অন্য কারোর সাথে এসব নিয়ামত কেবল আপনার নিকট থেকেই আপনার কোনো অংশীদার নেই সুতরাং সকল প্রশংসা আপনারই আর সকল কৃতজ্ঞতা আপনারই প্রাপ্য যে ব্যক্তি সকালবেলা উপরোক্ত দোয়া পাঠ করল সে যেন সেই দিনের সুক্রিয়া আদায় করলো আর যে ব্যক্তি বিকালবেলায় এই দোয়া পাঠ করল সে যেন রাতের সুক্রিয়া আদায় করল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 হে আল্লাহ আমাকে নিরাপত্তা দিন আমার শ্রবণ শক্তিতে হে আল্লাহ আমাকে নিরাপত্তা দিন আমার দৃষ্টি শক্তিতে। আপনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই কুফুরীয় দারিদ্র থেকে আর আমি আপনার আশ্রয় চাই কবরের রাজাব থেকে আপনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই আর কোনো সত্য ইলাহ নেই আমি তার উপরই ভরসা করি আর তিনি মহান আরসের অধিপতি সোহে হাদিসে বর্ণিত রয়েছে যেই ব্যক্তি সকালে এবং বিকালে তার বার পাঠ করবে دنیا اور و و و روعاتی اللهم احفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي وأعوذ بعظمتك أن اغتال من تحتي هيا الله امي اپنار نکر دنیا او اخيراتي خماؤ نرابطة پرارتھونا کرتھی هيا الله امي اپنار نکر خماؤ نرابطة تاتھی امار دين دنیا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 هو تحت أكراً دهواتيكي اللهم عالم الغيب والشهادة فاطر السماوات والأرض رب كل شيء ومليكه أشهد أن لا إله إلا أنت أعوذ بك من شر نفسي ومن شر الشيطان وشركه وأن أقترف على نفسي سوء أو أجره إلى مسلم হে আল্লাহ হে অদৃশ্য ও উপস্থিত প্রতিপালক ও মানিক আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি আমার আত্মার অনিষ্ট থেকে শতানের অনিষ্ট থেকে ও তার শিব বা তার ফাঁদ থেকে আমার নিজের উপর কোনো অনিষ্ট করা অথবা অন্য কোন মুসলিমের দিকে তা টেনে নেওয়া থেকে নামে যার নামের সাথে আসমান ও জমিনে কোন কিছুই ক্ষতি করতে পারে না আর তিনি সর্বশ্রোতা মহা জ্ঞানী রসুন সাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি সকালে এবং বিকালে তা তিনবার পাঠ করবে কোন কিছুই তার ক্ষতি করতে পারবে নাহান আল্লাহ আল্লাহকে রব ইসলামকে দিন ও মোহাম্মদ সাল কে নবী রূপে গ্রহণ করে আমি সন্তুষ্ট রসুল সাল আলাই বলেছেন যেই ব্যক্তি এই দোয়াটি সকাল ও বিকালে তিনবার পাঠ করবে মহান আল্লাহর কাছে তার অধিকার হয়ে যায় তাকে কিয়ামতের দিন সন্তুষ্ট করা আপনি আমার সার্বিক অবস্থা সংশোধন করে দিন আর আমাকে আমার নিজের কাছে নিমেষের জন্যও সুপর্দ করবেন না অনুরূপ যাবতীয় রাজত্ব সকালে উপনীত হয়েছে সৃষ্টিকলির প্রতিপালক আল্লাহর জন্য হে আল্লাহ আমি আপনার কাছে কামনা করি এই দিনের কল্যাণ বিজয় সাহায্য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 আমরা সকালে উপনীত হয়েছি ইসলামের ফিত্রাতের ওপর নিষ্ঠাপূর্ণ বাণী তাওহের ওপর আমাদের নবী মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লামের দিনের উপর আর আমাদের পিতা ইব্রাহিম আলহি সালাতসাল্লামের মিল্লাতের ওপর যিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম এবং যিনি মুসজিদের অন্তর্ভুক্ত ছিলেন না আমি আল্লাহর প্রশংসাসহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে সোহি মুসলিমে বর্ণিত আছে যেই ব্যক্তি তা সকালে একশতবার এবং বিকালে একশতবার বলবে কেয়ামতের দিন তার চেয়ে বেশি উৎকৃষ্ট কিছু কেউ নিয়ে আসতে পারবে না তবে সেই ব্যক্তি ব্যতীত যে তার মতো বলবি বা তার চেয়ে বেশি আমল করবে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 একমাত্র নেই রাজত্ব আর তিনি সকল কিছুর উপর ক্ষমতা বা বুখারী ও মুসলিমে বর্ণিত আছে রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়ারাটি দিনে একশতবার পাঠ করবে সেটা তার জন্য দশজন দাসমুক্তির অনুরূপ হবে সেদিন বিকাল পর্যন্ত বিবেচিত হবে আর কেউ তার মতো কিছু নিয়ে আসতে পারবে না হ্যাঁ সে ব্যক্তি ব্যতীত যে তার চেয়ে বেশি আমল করবে আমি আল্লাহর ওজনের সমান ও তার বাণী লিখার কালে পরিমাণ এই দোয়াটি সকালে তিনবার পাঠ করবে আমি আপনার নিকট উপকারী জ্ঞান পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করে। করি আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার নিকটই তাও করছি প্রতিদিন একশতবার বলবে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 হে আল্লাহ আপনি শান্তি এবং রহমত নাজিল করুন আমাদের নবী মোহাম্মদ সাল্লা আলহ্লামের উপর হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি সকালে এবং বিকালে আমার উপর দশ বার দরদ পাঠ করবে সেই ব্যক্তি কিয়ামতের দিন আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবে